উপস্থাপন হয় दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान रान कह बुधवार प्रत आठा पुन सम्प्रचार सकाल साढ़े छंगल a notion for humanity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 আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকেও আমাদের সাথে সম্পৃক্ত রেখেছেন সেজন্য মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অরবুল আলমিনের প্রশংসা যখন হবে এই নিয়ামতের উপর তোমরা যদি কোনো নিয়ামতের উপর আমার সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয়ই তোমরা শুনে রাখো জেনে রাখো আমি কিন্তু ওই নেয়ামতকে আরো বাড়িয়ে দিব প্রিয় বন্ধুগণ দিনের কাজ করতে পারা দিনই কাজের সাথে সম্পৃক্ত থাকা অনেক বড় নিয়ামতিনের এই নিয়ামত দ্বারা ইনশাআল প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সুরাত একশো ১১১ নম্বর আয়াতের একটা টুকরা নিয়ে আমরা আলোচনা করছি আজকে অনেক দিন থেকেই এই আয়াতের কারিম এই অংশে রব আলিন আমাদেরকে প্রিয় বন্ধুগণ আমরা গত পর্বে বলে যে ইমান আনার সাথে সাথেই আল্লাহর সাথে আমার সেই চুক্তি কিন্তু হয়ে গেছে রব্বুল আলামিন আমাকে এই আয়াতের মাধ্যমে সেই চুক্তির কথা আসলে মনে করিয়ে দিচ্ছেন আপনাদের সাথে আলোচনা আলোচনার আমাদের উদ্দেশ্য এটাই ওই চুক্তির কথাটা মনে করিয়ে দেওয়া আবার সচেতন করা ঘুমিয়ে থাকা মমিনের দিলকে নতুন করে জাগ্রত করা উৎসাহিত করা উজ্জীবিত করা যে আমরা আমাদের আসল কথা যেন ভুলে না যাই আখেরাতের কথা যেন ভুলে না যাই আল্লাহ তাহলে আখেরাতে আমাদেরকে যে জান্নাত বুঝিয়ে দেওয়ার ওয়াদা করেছেন কিছু কাজ করার মাধ্যমে দুনিয়ায় সে কথা যেন ভুলে না যাই প্রিয় বন্ধুগণ দুনিয়ায় আসার উদ্দেশ্য কি আমার আমার উদ্দেশ্য আমাকে রব জানিয়ে দিয়েছেন কিন্তু আমার রসুল জানিয়ে দিয়েছেন কিন্তু প্রিয় বন্ধুগণ আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো যে দুনিয়া কখন আমার সামনে আখেরাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ায় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম গত কয়েক পর্ব থেকেই আমরা বলেছি যে আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আমার পৃথিবী আমার দুনিয়া আমার সম্পদ আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আমার আপন সে আপন প্রসঙ্গ নিয়ে গত সপ্তাহে আমরা কথা বলেছি সে বিষয়টা আমরা আরো স্পষ্ট করতে চাই আরো ক্লিয়ার করতে চাই যে ভালোবাসার কোন জায়গাটায় গিয়ে আমাদের সমস্যাটার সৃষ্টি হতে পারে আপন জনকে তো ভালোবাসবো আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তো ইসলাম কঠিন অবস্থান নিয়েছে অর্বুলে আলামিন বলেছেন যখন রবুলা আলমিন সমস্ত কিছুকে সৃষ্টি করে ফারেক হয়ে গেলেন সমস্ত করার পর শরীফ সামনে দাঁড়িয়ে গিয়েছে এই সম্পর্ক আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর কাছে পানা চেয়েছে যে আল্লাহ আমাকে যেন কেউ বিচ্ছিন্ন না করে আমাকে যেন কেউ টুকরা টুকরা না করে রবুল আলামিন বলেছেন তুমি কি আমার এই কথায় সন্তুষ্ট নাও আমি তোমাকে বলে দিচ্ছি তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ ছিন্ন করব, তোমার সাথে অন্য হাদিসের সাল্লাম বলেছেন সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না জাহান নামে যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা আমরা বলছি না বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন করার কথা বলছি না স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ছিন্ন করার কথা বলছি না বরং এগুলো অক্ষুন্ন রাখার ব্যাপারে শরীয়ত আমাকে তাগাদা দিয়েছে শরীয়ত আমাকে কঠিনভাবে হুঁশিয়ার করেছে সতর্ক করেছে শরীয়ত আমাকে জানিয়ে দিয়েছে যে যখন স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয় রসুল জানিয়ে দিয়েছেন শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় সম্পর্ক ছিন্ন করার কথা আমরা বলছি না আমরা বলছি সম্পর্কটার দৃষ্টিভঙ্গিটা আমাকে চেঞ্জ করতে হবে সম্পর্কটা যেন এমন না হয় যে সম্পর্ক আমাকে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে আমার স্বামীর সাথে সম্পর্কটা এমন না হয় যে সম্পর্ক আমাকে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে সন্তানের সাথে সাথে আত্মীয় স্বজনের সাথে ভাই বোনদের সাথে আমার সম্পর্ক যেন এমন হয় যেন ওই সম্পর্ক আমাকে আল্লাহ মুখী করে দেয় আল্লাহর সাথে যেন সম্পর্ক ছিন্ন না করে এটাই হচ্ছে মূল কথা হজরত রসুল করিম সাল আলিয়া বলেছেন তার সন্তান তার আপনজন জন সকলের থেকে বেশি প্রিয় রসুল করিম সাল আলী আসাল্লাম যখন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তিত্বে পরিণত হবেন সবচেয়ে বেশি মাহবুব হবেন সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ যখন রসুলকে ভালোবাসার পাত্র বানানো রসুল কে ভালোবাসা সে তো আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন তাহলে তুমি মুমিন প্রকৃত মমিন কিন্তু আমি যখন দেখবো আমার সন্তানের ভালোবাসা আমার কাছে প্রধান পায় বিবির ভালোবাসা আমার কাছে প্রধান্য পায় সেটা কিভাবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের সামনে সন্তান এর কোন বিষয় আমার সামনে যখন কি হয়ে দাঁড়ায় তখনই ব্যাপারটা প্রকাশ পাবে একদিকে আবদার স্ত্রীর আবদার তোমার সামনে এমন ভাবে প্রকাশ হচ্ছে তুমি হালাল কামাই করছো না তাহলে বুঝা যাবে আল্লাহ তাহলে বলছেন রসুল এটাই বলছেন প্রিয় বন্ধুগণ তাহলে বোঝা যাবে আমার আর আপনার মোহাব্বতের জায়গাটা ভালো অবস্থানে নাই আল্লাহর কে যেভাবে ভালোবাসা দরকার যেভাবে ভালোবাসা দরকার সেটা আমি করতে পারছি না আমার সন্তানকে আমি ভালোবাসা আমি ত্যাগ করতে পারবো না এখানে একটা বিষয় করা দরকার একটা হচ্ছে সৃষ্টিগত ভালোবাসা যেটা এটা তো আল্লাহর থেকে আমার সন্তানের প্রতি বেশি হবে এটা তো রবল আলমিন এইভাবেই সৃষ্টি করেছেন রক্তের টান এখানে এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যখন সাংঘর্ষিক হয়ে যাবে তখন তুমি কোনটাকে প্রাধান্য দাও ওষুধ এটাকে কেউ পছন্দ করে খায় না অসুস্থ ব্যক্তি ওষুধ কে পছন্দ করে খায় না কিন্তু তারপরেও তাকে খেতে হয় কষ্ট করে এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার একটা উদাহরণ অনেক ক্ষেত্রে সন্তানের আমাকে কাঁদাবে সন্তানের ভালোবাসায় আমাকে তার কথা মানার জন্য বলবে কিন্তু আমি জোর করে একরকম আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে প্রাধান্য দিব তাহলে আমার রোগ যেমন সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ওষুধ খেলে ঠিক এভাবে যদি আমি আল্লাহ আল্লাহ রসুলকে জোর করে হলেও যখন আমি প্রাধান্য দিব তাহলে ইনশা আল্লাহ দেখা যাবে চুক্তি সেই চুক্তি অক্ষুন্ন আছে ইনশা আল্লাহু তিনি আমাকে সময় মতো আমার জান্নাতের বাড়িটি বুঝিয়ে দেবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজকের দুনিয়ায় বৈধ ভালোবাসার পাশাপাশি অনেক অবৈধ ভালোবাসার বিষয় আমরা লক্ষ্য করে থাকি পৃথিবীতে ভালোবাসা দিবস কোনো নাম গন্ধ নাই এখানে কিন্তু মূল কথা তুমি মখলুক কে ভালোবাসার জন্যে সেটা বৈধ অবৈধ সব আমি বলছি না আমি পরে আসছি সে কথায় কিন্তু এই জায়গাটা আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় আছে আমরা কোথায় আছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য দিন ক্ষণ নির্ধারণ আল্লাহ থাকবে। কিন্তু এই যে আমি একটা নির্দিষ্ট দিন ক্ষণ ঠিক করে রেখেছি ভালোবাসা দিবস হিসেবে কোন দিন তো কাউকে দেখলাম না এই ভালোবাসা দিবসে আল্লাহ আল্লাহ রসুলকে করার জন্য এই দিনটা নির্ধারণ করেছে ভালোবাসা দিবস নির্ধারণ করলাম সরিয়ে দিবে আহরাত থেকে আখরাতের মুক্তির রাস্তা থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে আসলে এই সমস্ত কাজগুলো সুন্দর করে শয়তান আমার সামনে সাজিয়ে রেখেছে যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্যে এই স্লোগান দিয়ে মানুষ মানুষকে ভালোবাসবে সারা দুনিয়ায় পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে যাবে এই নিয়ে আমাদের সামনে হয়ে গেছে। নির্ধারণ করছে যে অপকর্ম সব দিন তো করোই একটা বাড়তি একটা দিন তোমার জন্য আমি ধার্য করে দেই যে দিনে তুমি যা ইচ্ছা তাই করবে সেটাই আমরা দেখছি আজকের দুনিয়ায় এমন অবৈধ ভালোবাসাগুলোর একটা স্বীকৃতি আদায়ের একটা মেলা মেলামেশার একটা সুযোগ করে দিচ্ছে এই সমস্ত ভালোবাসা দিবসগুলো গুলো ভালোবাসার নামে এই সমস্ত কাজগুলো আমাকে আল্লাহ আল্লাহর হুকুম থেকে দূরে ঠেলে দেয় আল্লাহ আল্লাহর রসুলের থেকে ভালোবাসা থেকে আমাকে দূরে ঠেলে দেয় জান্নাত কেনবেচার যে চুক্তি রব আলমিনের সাথে আমার হয়েছে সেই চুক্তি থেকে আমাকে দূরে ঠেলে দেয় কাজে আমরা যত কিছু আল্লাহ ছোট্ট বিরতিতে যাব এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে রীতি পায়ের রাজাক বিন ইউসুফুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম खान है। दे। होते देखे बिटल अनुष्ठान जालशाए लामा আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওয়ার মিসকু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 देख अर्धांगी नांगी रविवार रे साचार सकाल साढ़े नीच टी बांगल्फ धारावाहिक दास प्रसंग आलोचना कर भलोबाशा केन्नाते जावर जानातर पद के मसृणमुक्त कर সেখানে কাটা বসিয়ে দেওয়ার জন্য এক বড় মাধ্যম সেটা কখনো ক্লিয়ার জন্য জান্নাতের রাস্তা কখনো ক্লিয়ার জন্য যখন আমি ওই নিজেকে একদম একদম নিজের তাদের সাথে মিশে যাব। তখন আমি আল্লাহ আল্লাহ রসুল থেকে অনেক দূরে সরে যাব। এটা কখনোই আল্লাহ আল্লাহ রসুলের কাছে কামনা নয় আল্লাহ রসুল বারবার আমাদেরকে সতর্ক করেছেন আমি আজকে যাদেরকে ভালোবাসছি তাদের হাসর কি হবে আমি কি একটু ভাবছি অথচ রসুল বলেছেন আলমার ও আহাব্বা যে যাকে ভালোবাসবে আখরাত কেমতে সে তার সাথেই উঠবে কত চমৎকার কথা একটু কি ভেবেছি আমি যাকে ভালোবাসছি তার আখেরাত কি হবে আজকে আমি বড় একজন খেলোয়াড় কে মডেল হিসাবে বানিয়েছি তাকে আমি ভালোবাসি আমি কি চিন্তা করেছি তিনি জানাতিনা জাহান্ন আজকে যদি আমি বিলালে হাফশি রদিউল্লাহ তাহলে আনহুকে ভালোবাসার কথা বলতাম হাজরত রসুল করিম সালাম কে ভালোবাসার কথা বলতাম কথা বলতাম কথা বলতাম যে যদি ইমানটা নিয়ে থাকা যায় ইমান সহ কবরে যাওয়া যায় কালিমা শেষ বাক্য যদি আমার হয় তাহলে তো ইনশা আল্লাহ ওই সমস্ত মহান মানুষগুলোর সাথে আমারও হাসর হবে সাহাবায় কিরামের ইতিহাস থেকে পাওয়া যায় এই হাদিস একরামের সামনে প্রকাশ করেছিলেন একরাম এত এত আনন্দিত হয়েছিলেন যে কখনো আর একরাম এত আনন্দিত আর কখনো হন নাই কারণ তারা সবাই জানতো যে তারা সবাই রসুল প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন रसुलर निजे जीवन रसुलर शरियत के जिंदा करते छोटे छोट बाहू सम्पर्क पा जाए हजरत रसुलर कथा बुझा गया जाफर मुतारुद्धे शहदत बरण करब रसुलटर पर एक যে অমুকের পর ঝান্ডা অমুক গ্রহণ করবে অমুকের পর ঝান্ডা অমুক গ্রহণ করবে এইভাবে বলছিলেন তখন জানার পরেও নিজের শাহাদ নিশ্চিত জেনেও হজরত আনহু তিনি যখন নিজের স্ত্রীর কাছে বিদায় নিতে গিয়েছেন সন্তানদের কাছে ছোট ছোট বাচ্চারা তাদের কাছে যখন বিদায় নিতে গিয়েছেন আহাতে জাফরের সন্তানরা পিছন থেকে তার কাপড় টেনে ধরছিল বিষয় আমরা এই কথাটা বলছি না এই মহাব্বত থাকবেই কিন্তু সে ওই মহাব্বতের কারণে অরসুলের হুকুমকে কিন্তু পেছনে ঠেলে নাই তিনি কিন্তু যায় রসুল বলে নাই রসুল যেহেতু ওই জায়গায় আপনি বলছেন আমার শাহাদ নিশ্চিত আমি তো বিবির ভালোবাসার কারণে সেখানে যেতে পারছি না আমি তো সন্তানের ভালোবাসার কারণে সেখানে যেতে পারছি না তারা কিন্তু হুকুমের সামনে সন্তানের ভালোবাসা ছোট্ট সন্তান তাদের ভালোবাসাকে পিছনে ঠেলে দিয়েছেন চিন্তা করেন নাই যে আমার বিবি বিধবা হয়ে যাবেন আমার সন্তান ইয়তিম হয়ে যাবে এই সমস্ত কোনো বিষয় তাদের মাথার মধ্যে আসেনি তাদের মাথা একটাই বিষয় আসছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আসছে তাদের জিম্মাদার আল্লা হয়ে যাবে আমার কোনো দরকার নাই হ্যাঁ মানবিক কারণে যেটা যে ভালোবাসা প্রিয় বন্ধুগণ আমরা বলছি বারবার একটা কথা যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আপন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটার নাম সরিয়া আনা যে বিষয়টা আল্লাহ আল্লাহ রসুল বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক অবৈধ ভালোবাসা অবৈধ বৈধ মাপ কাটিয়ে হচ্ছে আল্লাহর তার আখলা আচরণে আমিও জাহান নামি কারণ তার সাথে আমার হাসর হবে রসুল বলেছেন মোবাইলের মাধ্যমে আপনি তার সাথে অবৈধভাবে কথাবার্তা বলছেন যখন আপনি কথাবার্তা বলছেন শয়তান সুযোগ পেয়ে গেছে মানুষের সহজাত যে অভ্যাস যে চাহিদা সেই চাহিদা মতো শয়তান করতে চায় যেমন সমস্ত আম্বি আলী সাল্লা সাথে তো আল্লাহ তালার সম্পর্ক ছিল কিন্তু কেউ কিন্তু আল্লাহকে দেখার আরজু করেন নাই কে করেছেন কোরআন কার সম্পর্কে বলেছে হজরতে মূসা আলি সাল্লা সাল্লাম সম্পর্কে কোরআন বলেছে আল্লাহ বলেছেন তুমি আমাকে দুনিয়ায় বসে দেখতে পারবে না সে যাই হোক সেটা পরের কথা কিন্তু হজরত মুসা আলি সাল্লা একমাত্র নবী যিনি আল্লাহকে দেখার আরজু করেছেন কেন এটা এটা মানুষের সহজাত স্বভাব মানুষের মধ্যে এই স্বভাব আছে যখন কেউ কারো সাথে কথা বলার চান্স পায় সুযোগ পায় তখনই কিন্তু সে তার সাথে সাক্ষাৎ করতে চায় তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন কেউ বন্ধুগণ আজকে আপনি যখন তার সাথে অবৈধ সম্পর্ক করেছেন মোবাইলের মাধ্যমে তার সাথে কথা বলছেন আজে বাজে কল্পনা করছেন আপনার দৃষ্টিকে হেফাজত করার কথা বলা হচ্ছিল আপনার ভিতরে যেন কিন্তু ওই দৃষ্টি যে কারণে আপনাকে অবনত করতে বলা হয়েছে আপনি ওই কল্পনার মাধ্যমে সবকিছুই সেরে নিচ্ছেন মোবাইলে কথা বলার মাধ্যমে আল্লাহকে ত্যাগ করে শরীয় দিয়ে পেছনে টেলে ইসলামের বিধানকে পেছনে টেলে যেখানে ইসলাম বলেছিল আমাকে আল্লাহর রসুলের মাধ্যমে আপনার ভালোবাসার মানদন্ড আল্লাহ আল্লাহ রসুল নয় আপনার ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা নয় কারণ এখানে তো আপনি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে এই কাজটা করছেন তখন শয়তান পেছনে পেছনে লেগে আছে তাকে ধরেছিলেন যে তোমার জীবনের একটা অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো তখন শৈতান বলেছিল তার তিনটা অভিজ্ঞতার মধ্যে একটা যে যখন নারী পুরুষ একসাথে একান্তে দেখা করে তখন কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে তাদেরকে আমি গুনার মধ্যে লিপ্ত করাযা দিতে পারি হাদিসও আসছে নারী পুরুষ একসাথে নানা রকমের ফন্দি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় নানা রকমের অস্ত্রস্তা তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় এক সময় তাদেরকে গুনার মধ্যে লিপ্ত করে প্রিয় বন্ধুগণ এই কথাগুলো বলা ভিন্ন বিষয়ে যদিও কিন্তু আমাদের আজকের এই আলোচনার সাথে সম্পৃক্ত থাকায় এই কথাগুলো এই প্রসঙ্গ আপনাদের সামনে পেশ করলাম বিশেষ করে উদ্দেশ্য করে বলবো আমরা অবৈধ সম্পর্ক থেকে নিজেদেরকে হেফাজত করি এই অবৈধ সম্পর্ক আমাকে আল্লাহ সাথে যে সম্পর্ক সেটার জন্য অনেক অনেক বড় বাধা অনেক অনেক বড় বাধা আমি নামাজের কথা ভুলে যাই আমি আবাদতের কথা ভুলে যাই রোজার কথা ভুলে যাই আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করার কথা ভুলে যাই তেজবি তাহলিল কথা ভুলে যাই সারাক্ষণ আমার ধ্যান জ্ঞান সব কিছুতে সব সময় ওই অবৈধ সম্পর্কের কথায় আমি কল্পনায় ওইটা কেন্দ্রিক হয় সাথে সম্পর্ক হয়। মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয় অনেক সময় দেখা যায় সারা রাত নির্ঘুম কাটাতে হয় এবং আমার মুক্তা ঝরে ওই চোখের পানিগুলো মুক্তা সেগুলো ঝরতে থাকে রসুল করিম সাল আলিয়া বলেছ এমন অবৈধ সম্পর্কের রেজাল সম্পর্কে প্রিয় বন্ধুগন আমরা এই অবৈধ সম্পর্ক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশা আল্লাহ তাহলে আল্লাহর মোহাম্বত আল্লাহর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আশ্রয় পাবে ইনশা আল্লাহ তখনই আল্লাহকে কে আল্লাহ রসুল যখন সবার চেয়ে বেশি ভালোবাসবো তখনই আল্লাহ আল্লাহ রসুলের সাথে যখন আমার সম্পর্ক নিবিড় ভালোবাসা যখন আল্লাহ আল্লাহ রসুল কেন্দ্রিক হবে সবকিছু যখন আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্যই যখন সবাইকে ভালোবাসবো তখন আমি কোনো অন্যায় করতে পারবো না কোনো অপরাধ করতে পারবো না কোনো হারাম কাজ আমি করতে পারবো না আমার সবকিছুই তখন আল্লাহর জন্যই হবে আর যখন আমার জীবনটা এইভাবে পরিচালিত হবে তখনই রব আলমিন আমাকে মৃত্যুর পর আমার আসল ঠিকানা আমার সাথে রব আলমিনের যে চুক্তি হয়েছিল সেই জান্নাত আমাকে সময় মতো বুঝিয়ে দিবেন তাই আসুন আমাদের সমস্ত কাজগুলো যেন এমন হয় যে আমার আল্লাহর সাথে সম্পর্ক গড়ার রসুলের সাথে সম্পর্ক গড়ার ভালোবাসার মাঝখানে যেন সেগুলো বাধা হয় না দাঁড়ায় আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক আনায়ত করেন আমিন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন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 ডায়াল করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার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 Pound account number zero double euro account number zero double US dollar account number zero double one three two Swift BIC code IBO bzb double two loid three zero nine টেলিফোনের টাকা ট্রান্সফারের জন্য কল করুন এবং লেখক আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আপন